عليكم ورحمة الله وبركاته. الحمد, لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به আলহামদুলিল্লাহ عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يظلم فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرحبنا কাহি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 بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا عليها ملائكه غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما امرهم ويفعلون ما وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال عليه الصلاه والسلام <أه> محترم حاضر <حازم>. سوره <أه> التحريم چھم برا Ayat تلاوت کرے چھ অনেকবারই তেল হয়েছে আলহামদুলিল্লাহ এর উপর কথা কথাও হয়েছে আয়াতের যে মূল কথা আল্লাহ তাহারা ইমানদারদের উদ্দেশ্য করে বলতেছে বারবার এই কথাটা বলি আবারও বলি মনের মধ্যে বসানোর জন্যে জরাব্দুল আলম ইন এই ডাকটা অত্যন্ত প্রিয় ডাক হে ইমানদার এটা আমরা উদাহরণ দিয়েও বারবার বুঝিয়েছি যে আল্লাহর সাথে আমাদের ইমানের সম্পর্ক আমরা আল্লাহ কে বিশ্বাস করেছি আল্লাহর কথা কে বিশ্বাস করেছি আল্লাহর কে বিশ্বাস করেছি বিশ্বাস করেছি কে বিশ্বাস করেছি আল্লাহ যা বলেছেন সব বিশ্বাস করেছি এখন বলিল আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে ইমানের সম্পর্ক বিশ্বাস করেছি তিনি মহবুত বিশ্বাস করেছি তিনি আমাদেরকে তার গোলাম হিসাবে কিছু হুকুম করেছেন সব বিশ্বাস করেছে বিশ্বাস ইমান এই সম্পর্কের রেশ ধরে যখন আলামিন ডাক দেন হবে এটা অত্যন্ত মায়ার ডাক সামনের কথাটা অত্যন্ত আপন হিসাবে বলা পিতাকাঙ্ক্ষী হিসাবে বলা খায়ের খায় হিসাবে বলা রব্বুল্লাহ আলামিন যাদের মঙ্গল চান তাদেরকেই এই কথাগুলো বলেন তাদেরকেই সম্বোধন করেন তার এক বয়ানে বলেছেন যে আমার এক মামি ছিল অনেক বয়স্ক মুরব্বী যে আমি মাঝে মধ্যেই তার কাছে যেতাম কেন যেতাম যে আব্বার ইন্তেকালের পর আম্মার ইতেকালের পর মুরব্বীদের ইন্তেকালের পর আমি তোকে বাবা বলে ডাকার মত আর কেউ ছিল তো ওই কাছে আমি এই জন্যই যেতাম গেলেই তিনি বলতেন বাবা কেমন আছে ওই বাবা ওই ডাকটা শোনার জন্যই আমি যেতাম কেন আসলে ওই সম্পর্কের র্যাস ধরে যখন ডাক দেয় বুঝতে হবে এটা অত্যন্ত আন্তরিকতার ডাক এই আন্তরিকতা নাম ধরে ডাক্তার বোঝা যায় আমাদের নিজেদের সন্তানদের কথাই চিন্তা করি সন্তানের নাম যদি হয় আবদুল্লাহ বলে আছে যে বাবা ডাকতেছে না জানি কি করে আর যখন ডাক দিবে বাবা মনে শান্তি যে আমাকে আদরের জন্য ডাকতেছে বাবা তাই না ঠিক করপুরে আর আমিন যখন বলেন ও মানুষেরা শোনো বুঝতে হবে কঠিন কোন কথা আসতে সব মানুষকে উদ্দেশ্য করে বলা সে দামি কথাটা কি নিজেদেরকে এবং নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কথাটা কত গুরুত্বপূর্ণ নিজেকে এবং নিজের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের পরিচয়ও দিচ্ছেন রবুলা আলমী যে জাহান বলতে কি বোঝান যাকে আমি জ্বালানি হিসাবে ব্যবহার করব যেখানে পাথর জ্বালানি হিসাবে ব্যবহার করব যেখানে আমি কুফার মুশ্রিকদেরকে তাদের মূর্তিগুলোকে যেগুলো তারা পূজা করেছে অন্য আয়াতে আল্লাহ তালা ইস করেছেন তোমরা এবং তোমরা যাদের পূজা করো এদেরকে আমি জাহান নামের ইন্ধন বানাম লাখি বানাম যারা কঠিন পরিচালনায় কারা থাকবে সেখানে ঘুষের কোনো কারবার হবে না শাস্তি মৌকুফের কোন ব্যবস্থা আছে না আল্লাহ নিজেই বলছেন আলিহা মালা তুমাস অত্যন্ত কঠিন কঠিনকে আমি সেখানে নিয়োগ দিয়েছি গিলাস এবং সিদার্থ দুইটা শব্দ ব্যবহার করছে লোকরা আচরণেও কঠিন দেখতেও কঠিন অনেকে আছে দেখতে কঠিন খুব রাগি মানুষ দিলটা নরম অনেকে আছেন খুব রাগে মানুষ দিলটা নর আমার আব্বা তারা চিনতেন আব্বাকে মুরগুম আব্বা যান কতটা আগে মানুষ ছিলেন এত এদিক সেদিক হইলে এই বাস শেষ আপনারা শুনলে হাস আমি যখন বিয়ে করেছি মানে বড় হয়েছি তখন ঘরওয়ালি বলতো আপনারা বাবার সাথে পর্দা করেন কেন আমরা নাকি বাবার সাথে পর্দা করি দুই তিন মাস চলে যেত ভয়ে বাবার কাছেও যেত হায় কখন কি হয়ে যায় এত রাগে মানুষ দূরে দূরে যায় না যে বাবা তার সাথে রেগে বহুদিন ছিলেন রাজছেন কিছুক্ষণ পর ডাক দিয়া ওসমান এর সামনে সাক্ষী বকা দিছেন কিছুক্ষণ পর ডাক দিয়া ওসমান এই নেও খাওয়া নাস্তা সাক্ষী আছে যত কঠিন দেখতে মনে হয়েছে আসলে দিলটা একেবারেই নরম ছিল কেঁদে ফেলতেন কিছু এলে কেঁদে ফেলতেন আল্লাহ তারা ফেরিস্তাদের প্রসঙ্গে কিন্তু এইরকম বলছেন না আল্লাহ তারা বলছেন আমি যে ফেরিস্তাদেরকে জাহান নামের শাস্তির জন্য নিয়োগ দিয়েছি তাদেরকে তোমরা এমন ভাব না দুনিয়ার দুনিয়ার পুলিশের মতো মনে করো না যে কিছু দিয়ে দিলে বাস ম্যানেজ হয়ে যাবে হ্যাঁ ফোন ধরা দিলে ম্যানেজ হয়ে যাবে এইরকম কোনো ব্যবস্থা নাই সেখানে যাদের আচরণ করতে অমান্য করে না আসুন আল্লাহ নাফর মানি করে না অবাধ্য হয় না কখন আল্লাহর হুকুম তারা তাই করে তাদেরকে যা হুকুম করা হয় তাই করে ম্যানেজার কোন সুযোগ নাই জাহান নাম সম্পর্কে ওপুরে আলামিন বলছেন এত কথাগুলো আল্লাহ বললেন আল্লাহর শাস্তি কঠিন এতটুকু বললি তো হয় এতগুলো কথা আল্লাহ জাহান নামের আজাদ কে জাহান নামের শাস্তি কে কেউ হালকা মনে না করে অত্যন্ত কঠিন শাস্তি জ্বালায়াপুরা শেষ করলি শেষ আগুন দিয়া জ্বালাইলি তো শেষ হয়ে যায় ছাই হয়ে যাবে ঘষ হয়ে যাবে শেষ শেষ নাই আসছে তাহলে বলে কুল্ল মানি বদল না হুম বলছে যখনই চামড়া গুরু শেষ নাই চলতে থাকবে শেষ কেন আজাদ আল্লাহ আজাদ কত ভয়ঙ্কর এটা ভোগ করার জন্য দেখো বিশ্বাস করো নাই দুনিয়া এখন দেখো ভোগ করো এত কঠিন আজাদ হুকুম কয়টা হলো দুইটা একটা হলো নিজেকে বাঁচানোর কথা আর একটা হলো নিজের পরিবারকে বাঁচানোর কথা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নিজেকে বাঁচানোর যে প্রবণতা এটা খুব দেখি আমরা মাসাল সুরতের পরিবর্তন আমলের পরিবর্তন এই যে আসেন বসেন সময় দেন লম্বা টাইম বসে থাকেন কিসের জন্যে আখেরাতে কিছু পাওয়ার জন্যই রাজি করার জন্য তো কিন্তু নিজের ব্যাপারে আমরা যত সিরিয়াস নিজের আমলের ব্যাপারে যত সিরিয়াস ঠিক নিজের সন্তানদের ব্যাপারে আপন জনদের ব্যাপারে ততই উদাসে এখানে যত ভাই আছেন কষ্ট করেছেন রসুল বলেছেন সন্তান সাত বছরের হইলে তাকে নামাজের হুকুম করো। যদি আপনাকে জিজ্ঞেস করি সাত বছরের বাচ্চা কার কার এই বাচ্চাকে নামাজের হুকুম করা হয় কিনা হয়তো করা হয় হ্যাঁ করি আলহামদুলিলা নামাজ জানে কিনা যদি না জানে এমন এক বিষয় হুকুম তাকে করতেছেন আপনি যা সে জানে না তার মানে কি তার সাথে আপনি ধোকা দিতেছেন সে আপনাকে ধোকা দিতেছে আরে ধোকা শিখিয়েছেন আপনি আপনি তাকে যা শিখেন নাই তা তার থেকে উঁচু করতে চান আজিবাস কতজন আছি এখানে যার সাত বছরের সন্তানেরা পঞ্চনেরা নামাজের সুরা ঘুরে কতজন আছে বাচ্চাকে কোরআন পড়াইতে বললে হ্যাঁ কত কথা অথচ জানি ওই বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে তার বইয়ের কাটছে দু খাতা এতগুলো ড্রয়িং করতে হয় কত কিছু করতে হয় বাচ্চার ওজনের চেয়ে খাতা বই খাতার ওজন বেশি বিকেলে আবার ক্রিকেট একাডেমিতে যায় তার ব্যাড তার সাইজের চেয়ে বলো প্র্যাকটিস করতেছে কি কি বাঁধে সামনে সব ঠিক আছে সপ্তাহে আবার দুই দিন রবীন্দ্রসঙ্গীত শিখে সমস্যা নেই হারমোনিয়ামটা নিয়ে যে আনতে পারে না ওজন এত অন্য আনতে হয় এতো ছোট বাচ্চা আব্দুর রহমানদের কথা বলতে সেই আব্দুর রহমানের বাবাকে যদি বলেন যে বাচ্চাটাকে আনসারিক পড়ান অত্যন্ত বিনয়ের সাথে হাসি দিয়ে বলবে এত ছোট বাচ্চা এত কিছু কি তার মাথায় চাপায়া দেওয়া যায় ইংলিশ মিডিয়ামের কিছু চাপাইতে পারলেন বাচ্চার ছোট আপনার অনুভূতিটা আসতো না ক্রিকেট প্র্যাকটিস করার জন্য মাঠে নিয়ে গেলেন সেখানে সে পরিশ্রম করলো খেলাধুলা করলো বাচ্চার মাথার উপর চাপ পরে প্রেশার পরে আপনার অনুভূতিটা আসতো না সারাক্ষণ বসে বসে কমজেরি দেখে বাচ্চার ব্রেনের মধ্যে চাপ করতে পারে আপনার অনুভূতিটা আসতো না বসে বসে গেমস খেলে বাচ্চার ব্রেনের মধ্যে চাপ করতে পারে আপনার অনুভূতিতে আসলো না রবীন্দ্রসঙ্গীত শিখে তার চাপ করে না নজরুল সঙ্গীত শিখে চাপ করে না সে যাবে শিখেছি তার মাথায় চাপ করে না যখনই কোরআনের প্রত্যেকের অবস্থা এটা এক দুইজন না এটা ব্যাপক ফ্যান ব্যাপক আল্লাহ মানুষ আখলাকালা মানুষ নামাজি মানুষ দিনের সাথে সম্পর্ক আছে লিবাস তারা সুন্দর ভাই এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন হাদিসের মূল অংশটা সবাই কিন্তু র ছাগল ছাগল পালে যারা ওই ছাগল পালতে মানুষের যে কষ্ট হয় সে যেমন তাকে বাদ থেকে বাঁচায় সে যেমন আপসের লড়াই থেকে তাকে বাঁচায় সে যেমন তাদের খানা পেনার ব্যবস্থা করে এই জায়গায় আবার বলে শব্দ ব্যবহার করছেন যে তুমি দেখো থেকে তাকে জেনে রেখো একটা বিষয়ের দায়িত্ব তুমি যদি আদায় না তোমার তাই দিন আল্লাহ তালা তোমার অধীনস্থ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস আল্লাহ দিছে স্বামী স্ত্রীর উপর রায় তার সন্তানের উপর রায় তার অধীনস্থবির সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে কষ্ট লাগতে পারে বাস্তবতা হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে আমাদের অনেকের বিবি ঘরে বসে বসে সিরিয়াল দেখতে কি লাভ কি করবে ওই ঘরে টেলিভিশন কে এনে দিস এখন আফ লাভ করছেন সব আপনি কাটা পাবেন না আমি আম পাওয়া যায় এই জন্য তো কবি শেখ সাজিউ রহমতুল্লাহ আরে বলেছেন সুন্দর কথা এটা এটা উদাহরণ যে বাচ্চাকে নদীতে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করে নদীর কিনারে বসে বসে তুমি বলতেছো সাবধানে থেক কাপড় চোপড় যেন ভিজে না যায় বাচ্চার হাত পা সাবধানে কাপড় চোপের জন্য না ভিজে সমস্ত অপকর্মের যা আসে সব অপকরণ তার সামনে হাজির করে দেয় ছোট্ট বাচ্চা তার হাতি মোবাইল আজিব তোমাশ আর সমস্ত অপসম আমি আপনি না জানলেও সে জানে সেদিন পত্রিকায় দেখেছি পাশার একটি স্কুল নাম করা স্কুল আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থা বুঝে ফেলছে আমাদের এই মিরপুর রোড এলাই বাচ্চারা ছোট ছোট বাচ্চারা বাথরুমে বসে বসে গ্রুপ হয়ে নোংরা ছবি দেখে ক্লাস ফাইভ সিক্স সেভেনের ছাত্র কেন দেখে বাথরুমের দেওয়ালের মধ্যে নোংরা ছবি দেখা যায় বলে কোথায় দেখে সে ইন্টারনেট চালায় সে দুনিয়ার সব খবর রাখে ডিজিটাল বাচ্চা শাস্তিও ডিজিটাল হবে মনে রেখে যত আধুনিক শাস্তি আছে পপুলার তাদেরকে দিবেন আল্লাহ ওই বাচ্চাদেরকে যখন শিক্ষকরা এই খবর জানল এই খবর জেনে যখন একসাথে বাথরুমে যাওয়া ব্যবস্থাটা নিষেধ করলো ব্যবস্থা নিল কর্তৃপক্ষ আল্লাহ আকবর হাসিও লাগে দুঃখ আলাদে এই সমস্ত শিক্ষা জাতিকে কি দিচ্ছে ধর্মীয় অনুভূতি যে শিক্ষায় নাই ধর্মীয় শিক্ষা লেস যে শিক্ষার সাথে নাই মিশ্রণ নাই যেখানে যে বাচ্চাকে তখন তারা ক্লাসরুমের বেঞ্চের মধ্যে পায়খানা করে সব ভরা ফেলছে রিপোর্ট আছে রেকর্ড করে রাখছি পত্রিকা রিপোর্ট অনলাইন পত্রিকাতে চিন্তা করেন এই বাচ্চাগুলো এই পর্যন্ত কেন পড়স ভাই এই জন্য পড়ছে যে বাচ্চাগুলোকে আমি আমার যা ইচ্ছা তাই করতে পের বড়রা ন এবং বাচ্চাকে এক রকম বলছে নস এবং বাচ্চা নর্স হলো যে তাকে যতক্ষণ পর্যন্ত তুমি বাধা রাখো ততক্ষণ পর্যন্ত সে সামনে এগোতেই থাকবে তার মন যা চায় নি মন যা চায় এটাকে যদি বাবার প্রশ্ন না করো সে সামনেই থাকবে দুধের বাচ্চাকে যদি মা দুধ না ছাড়বার চেষ্টা করে কত রকমের কৌশলে মেহেদি দেয় কত কিছু দেয় যাতে বাচ্চার মুখের মধ্যে তিতা লাগে সরে যায় আস্তে আস্তে কত কষ্ট কত কৌশল যদি এই কৌশল অবলম্বন না করে মা তাকে দুধ খাওয়াতো বড় হয়েও বাচ্চারা দুধ খাইতে চাই এটাই ঠিক নস্ত্রাবস্থাও তাই তাকে যদি বাধাগ্রস্ত না করা হয় সে খেতেই থাকত করতেই থাকত তাদেরকে গল্প শুনাইছে বাচ্চার রাজার সন্তান নাই অজিরের এক সন্তান সে মাশাল অজির যখন নিয়ে আসে বাচ্চার দরবারে বাচ্চা খুব আদর করে বাচ্চার সন্তান নাই সন্তান নাই যা সে বুঝে সন্তানের কদর খুব আদর করে তো কান্না করতেছে বাচ্চার ওই সামনে বাচ্চা বাচ্চা জিজ্ঞেস করে কেন কান্না করে তার কিছু আড্ডার আছে সেই জন্য একটা ফুটবল দাও দেখ তার চাহিদা শেষ নাই কেন কান্না করে কেন কান্না করতে হাতিয়ে নে হাতি দিয়ে কি করবা যদি ওই সময় প্রশ্নটা রাখতে হইতো হাতি দিয়ে তুমি বাচ্চা মানুষ কি করবা না না এটা দেওয়া যাবে সে চুপ হয়ে যাচ্ছে বাচ্চা কি বললেন তাকে কান্না কর একটা দাও কান্না যখন করতেছে সুই একটা দাও সুই দেওয়া হইল কিছুক্ষণ পর আবার বসে বসে কান্না করে কি কেন কান্না কর যে একটা ছিদ্র দেখা যায় এই হাতিটাকে এটার ভিতর ঢুকা এবার এটা হলো বাচ্চা সবা সে সামনে বাড়তেই থাকবে আর আপনি বাবা আদরের সন্তান যা বলেন তাই করবে তো সে এক সময় যায় ওই শিক্ষকদের বেঞ্চের মধ্যে পায়খানা করবে না তো করবে কি তার সব আবদার আপনি করতেছে করতেছেন অনুগ্রামীর সমস্ত উপকরণ তার সামনে হাজির করিয়া এখন আইসা আমাদের কাছে তাবিজ চান তাবিজ এর জায়গা না সারা জিন্দিকে তার জিন্দিগি বরবাদ করে একটা হুকুম করো যখন তার বয়স সাত নামাজের হুকুম করো নামাজের হুকুম নামাজ শিখায় নামাজ শিখায়া কে শিখাবে সন্তানকে নামাজ কে শিখাবে বলেন বাচ্চার স্বাস্থ্য ভাই কি করবো রাতে গিয়াও দেখি শোয়া সকালে আসার সময় দেখি শোয়া এত বড় দেখাবো না কি দেখ বাবার তো অবস্থা সন্তানকে মানুষ তো করবে মা এই ছোট্ট বাচ্চাদের প্রথম প্রতিষ্ঠানকে চারটা বিষয় দেখে বিয়ে করা হয় সাধারণত তার মাল দেখে তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার দিনদারি দেখে মানুষের চারটা জিনিস সাধারণত দেখে অনেক কিছুই দেখি। এখন তো আজব আজব কাহিনী শুনি আমরা বউ দেখতে গিয়ে বউকে নানা রকমের প্রশ্ন করে নানা রকমের বেচারে এমনি তো বিপ্রত বউ দেখতে গেলে মেয়ে জানে তার ঠিক অবস্থা আমাদের এক গল্প শুনাইছেন বিয়ে করতে গেছেন বউকে জিজ্ঞেস করছেন ফজরের নামাজ কয় রাখা বলে আট রাখাত নামাজ আট রাখা অন্য মানুষের পেসুস লাগতে পারে কারণ ভিতু তার মধ্যে বিনয় আছে ভয় আছে ছেলেমার কাফট উত্তর দিয়া যায় ফটো ফটো তো বিয়ের পরে জিজ্ঞেস করতেছে যে তুমি আট কেমনে বললা আমি তো আট বলছি আমার জায়গায় পছন্দ তো ওই বউ ঘরে আসা এই সন্তানকে কে শিখায় সে তো দেখে তার মা সারাতন গান শুনে সে তো দেখে তার মা সারাতন সিরিয়াল দেখে কদিন পরে সেও নাচামাচি শুরু করে বাচ্চা দিন তালিম পায় সে শুরু থেকেই সন্ত্রাসীর প্রতি ছবি দেখে সে শুরু থেকেই সিনেমাতে দেখে একজন সন্ত্রাসীর লেবাস হচ্ছে দাঁড়িয়ে থাকে সে শুরু থেকেই টেলিভিশনে দেখে একজন সন্ত্রাসীর লেবাস হচ্ছে তার মাথা টুপি থাকে রুমাল থাকে সেই সন্ত্রাসী সে উমুক ভাই তুমুক ভাই তুমুক ভাই এগুলো তাকে দেখা সে সব দেখে দেখে আলেমা দেখে আমি গল্প শুনেছি আপনাদেরকে আমাদের এই ওভার ব্রিজিং কি তোমার শিখে দিতেছি তখন শাহবাগ উত্তাল শাহবাগ ওখান থেকে আসছে মার্শাল যাওয়ার সময় আসতে বাচ্চা বলতেছে তুই রাজাকার কি বলবো বলে আসাল বাচ্চাটাকে যা শিখেল চিনে ফেলল রাজাকার কা স্বাধীনতার সময় জন্ম এটা তার জানার বিষয়। সে জানে এরকম টুপি থাকলে তার নাম রাজাকার কে শিখে না দোষটা কার বাচ্চার নাম আর ও ভাই এই জন্যই তো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই বলেছেন চারটা বিষয় দেখে বিয়ে করা হয় ও আমার উন্নতেরা তোমাদের জন্য মঙ্গল হবে ফাসফার তোমরা প্রধান দিও অন্য যদি কম টম থাকে সমস্যা নাই দিনদারি যদি থাকে তাহলে জান্নাতি ঘর হয়ে যাবে ওই ঘর থেকে জান্নাতি সন্তানদের হবে আ আমি শ্বশুরবাড়ির সম্পদের প্রাধান্য দিলাম বউয়ের সৌন্দর্যের প্রাধান্য দিলা দিনদারি নাই এগুলোই তো দেখা হয় দিনদারি কে দেখে বরং কোন জায়গায় শুনি যে দিনদারি থাকলে আর এই জায়গায় আসলে আমাদের মিল খেয়ে না জান্নাতিয়ার একসাথে পারে না মিল না খাওয়ার পেছনে তো কারণ আছে জান্নাতিয়ার জাহান্নামী একসাথে হবে না আমাদের দিনবপুল আল ডাক দিয়ে বল দেন ইয়াসিনের মধ্যে এটা আনলেন মডার্ন আইনা ঘরের মধ্যে বসাইলেন সমস্ত অপকর্ম করে পেটের মধ্যে বাচ্চা সময় কাটায় বসে বসে সিনেমা দেখে গান শুনে ওই প্যাটের বাচ্চার মধ্যেও ওই সবকিছু ঢুকে জন্মের সময় তো গেছেন বাইরে সেখানে বাচ্চা হবে কত সুন্দর ব্যবস্থা আরে বাংলাদেশের মধ্যেও তো বহু জায়গার মনে আছে শুনি সেখানে আজান দেওয়ার মতো কোনো লোককে তো ঢুকতেই দেওয়া হয় এখন ঢুকা যাবে না সে এখন তো এগুলোতে মানুষ ভয় পায় ওই দাদি নানি আল্লাহ হাত ধরে দুনিয়ায় আসতো আসার সাথে সাথে তার কানের মধ্যে আল্লাহ ধনে ঢুকিয়ে দেওয়া হতো আল্লাহ এই শিশু বাচ্চাটার কানে তহীদের ধনী ঢুকাই আসতে পারবে মৃত্যু হওয়া পর্যন্ত তার দিনের মতো নাই শুনতেছে ওই যে আওয়াজ গানের আওয়াজ তো ওই বাচ্চা আল্লাহ হবে নামাজি হবে আল্লাহ যদি হেদায় ভিন্ন কথা পারিপার্শ্বিক ভাবে বলা যায় না এই বাচ্চা দিন এই অবস্থা দেখে বলা যায় ও ভাই এর জন্য রসুল করিম সাল্লাম বলেন এতদিন নরম নরম বাবু বললে যখন দশ বছর হয়ে যাবে তখন কিন্তু আর নরম চলবে একটু আর করতে হবে একটু করা করতে হবে আল্লাহ রসুল পিটানোর কথা বলেছেন আদর দেওয়ার জন্য এই জন্য হাতিমুল্লাহ বলেছেন রাত অবস্থায় বাচ্চাদেরকে শাসন করা যাবে মানুষ যখন রেখে থাকে তার শিরায় উপশিরায় শয়তান দৌড়েতে থাকে আদিজের কথা তখন তার মাধ্যমে অনেক কিছুই ঘটায় এই জন্য রাগবে তখন শাসন করবে না শাসন করবে আর ইসলামের শাসন সমস্ত কিছু ইসলামের সমস্ত শাসনগুলোর মধ্যে গর্জন বেশি বর্ষণ কম আপনি দেখেন জিনা করলে হত্যার শাস্তি তাই না আরে জিনা করলে হত্যার শাস্তি যদি বিবাহিত হয় পাথর মেরে শেষ করবেন কত বড় শাস্তি কত বড় গর্জন বা প্রেম কিন্তু বর্ষণের বেলায় তা একেবারেই অসম্ভব প্রায় কেন চারজন লোক এমন অবস্থায় তাকে দেখতে হবে যেমন সলিতা ওই যে চেরাগের মধ্যে যেই অবস্থায় এই অবস্থায় চারজন লোক তাকে দেখতে হবে জিনা অবস্থায় এরকম দেখায় কেউ জিনা করে নাই তো জিনার শাস্তি তো অনেক কঠিন কিন্তু আ ছোট ছোট বাচ্চাদেরকে এখন জিনার কৌশল শিখানো হইতেছে মেলামেশার কৌশল শিখানো হইতেস কি করলে এই হবে না এটা শিখানো হইতেস লাহ की -की की -की से तो कथा भाई छोट छोट बाय दिया तालीम दिया মানুষ বানাইতে হবে আল্লাহ রসুল বলেন দশ বছরের সময় একটু দিতে হবে যে কথাটা বলতে আর কি হাকিম্মদ বলেন যে খুব ভাবসা দেখাইতে হবে আসতে হবে হাত দিতে হবে মারতে হবে আসতে সমস্ত শাস্তিগুলো এমন ইসলামের বুঝার সমস্যা বুঝার সমস্যা দশ বছর হইলে আরো একটা অফার হুকুমাস তাদের পরস্পরের বিছানা পরস্পর বিছান ভাই বোন থাকলে বিছান করে দাও মা ছেলে একসাথে শোভে না বাবা মেয়ে একসাথে শোভে না দশ বছরের পর বাবা মেয়ে একসাথে শোভেনা ও ভাই কেন এটা কেন এটা বাবা মেয়ে আমাদের সমাজে মনে হয় যে এটা কি সম্ভব নিচের দিকে আর এই বর্তমান সময়ে বর্তমান দুনিয়ায় এইরুক নজির অনেক শোনা যাচ্ছে এই জন্য ইসলাম শুরু থেকে আটকে আসে যে না যখন দশ বছর বয়স হবে সব বিছানা আলগা হবে যদি সামর্থ্য থাকে বিছানা তো আলাদা করছে বিছানা আলাদা করছে কিন্তু বাচ্চা দরজা আটকায় কেন ঘুমাবে ভাই মা বাবা তার থেকে বিছানা আলাদা শরীয় বলেনি তাকে দরজা আটকে ঘুমাইছে অথচ আমাদের ঘরের বাচ্চাগুলো আমরা শুনি এই সমস্ত খবর দরজা আটকায় ঘুমা কেন কারণ তার কাছে একটা বক্স আসছে এই বক্সে সে এমন কিছু করবে এখন যেগুলো বাবা মা কে দেখানো যাবে না সে সারাক্ষণ বসে বসে সারা দুনিয়ার খোঁজ খবর নিবে না বাবা মা তো অনেক পুরানো তাদেরকে সব বের করে সব জানে এখন বাচ্চা সব জানে ছোট্ট বাচ্চা তার কিসের প্রায় ও ভাই বাবা মার কাছে কিসের প্রায় সে কেন আলাদা থাকে দরজা আটকায় কেন ঘুমাবে আশ্চর্য কথা নিচ্ছি আটকাতে না বাচ্চাদেরকে কম্পিউটার ইউজ করতেছি করো তোমার লেখাপড়ার জন্য কম্পিউটার দিয়েছি করো ওপেন সামনে ঘুরে করতে দরজার দিকে যেন কম্পিউটার স্ক্রিন থাকে সতর্ক থাকায় সেজন্য কিছু মোবাইল পাওয়া যায় যেগুলো দিয়ে শুধু কল করা যাবে ধরা যাবে সেগুলোই দেন তার হাতে ও ভাই আপনার বাচ্চা বড় লোকের সন্তান এ কথা বোঝানোর জন্য তার সমাজে বাচ্চার ক্যারিয়ারটা নষ্ট করে নল্লা আগুন থেকে পরিবার পরিজনকে বাঁচাও নিজেও বাঁচাও জাহান নামের কত রকমের শাস্তির কথা আপনারা জানেছেন না জিব্বা কাটা হবে মাথার হবে পাহাড় চাপাইয়া দেওয়া হবে কত রকমের শাস্তির কথাই তো আমরা হাজি আল্লাহ জাহান নাম আমি যখন জাহান নাম কে জিজ্ঞেস করবো সেদিন হালিম তালাহি তোমার পেট ভরছে কিনা জাহান নামের উত্তর আসবে তাপর জাহান নাম মরিবে আরো আছে না। আল্লাহ যতই জিজ্ঞেস করবে হালিম মাসিদ পেট ভরছে জাহান নাম বলবে আর আছে কিনা দেন খায় বলবে সব খায় আল্লাহ তো জাহান নাম সব তো ব্যবহার না আল্লাহ আগুন আগুন বলছেন জাহান্নামের বদলে মুফাসিরা কিন্তু চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ এই জায়গায় জাহান্নাম না হল বা অন্য কোন কথা না না কেন বললেন না আগুন এটা কেন বললেন জাহাঙ্গ নামের প্রতিশব্দ হিসাবে আগুন কেন বলে আলমিন কেন ব্যবহার করলেন ব্যবহার এই জন্য করেছেন দুনিয়ার মানুষের বোঝার স্বার্থে সহজভাবে বুঝার জন্য কারণ আল্লাহ তালা জানেন যে কিছু বাংলা তো এমন আছে যারা অজুহাত সামনে পেশ করবে অজুহাত পেশ করবে নুয়াল ইসলামের সন্তানের জবাব দিবে দলিল দিবে বাংলায় অজুহাত এই জন্য না ব্যবহার করছেন যাতে কেউ এই কথা বলতে না পারে আমি চেষ্টা করেছিলাম হয় নাই बाद चाके, भालो करते, भालो करते, चेस्टा कर गुहार मध्य आगुन प्रज्जवलित जगह बसे आपनर सन्ताना गुहार मध्य झाप देवर प्रस्तुत आस्ते आस्ते आगे আপনি কি করবেন তখন বসে বসে এখান থেকে বলবেন বাবা এটা জাহান নাম জাহান নাম আল্লাহ মরে যাবা যায় এতটুকুই কি করবেন দৌড়ায় গিয়ে তাকে জড়া করবেন কিনা আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে আটকাতে চেষ্টা করবেন কিনা নিজে পড়ে যাওয়ার চেষ্টা করবেন একদম লাস্ট আমি পরে যাব তাও তুমি আসতে পারবে এইভাবে বাঁচানোর চেষ্টা করবেন কিনা সন্তানকে সর্বোচ্চ শক্তি দিয়াই আপনি চেষ্টা করবেন দুনিয়ার এই সামান্য আগুন জাহান আমার আগুনের কাছে যা তাপ কিছুই না কিছুই না দুনিয়ার এই সামান্য আগুন থেকে যদি তুমি তোমার সন্তানকে জড়া হাতে বড় ধর জীবনের সর্বোচ্চ শক্তিটা দিয়া তাকে যদি বাঁচানোর চেষ্টা করো তাহলে দুনিয়ার আগুন থেকে হাজার কোটি গুণ বেশি তাপ যে আগুনের সেই আগুন থেকে সন্তানকে বাঁচানোর প্রক্রিয়াটা কেমন পাওয়া উচিত সেটা কি করি কতজন আছেন এইরকম নিজের সন্তানকে জয়ের ভরে বসছে তিনি আসতেন কতজন আসেন না আসার সময় বইলে আসছেন এই দায়িত্ব শেষ আলামিন এই শব্দ ব্যবহার করেছেন যাতে আপনি আল্লাহর কাছে এই কথা বলতে না পারেন আল্লাহ আমিন আমাদের সময় আসার সময় বলে আসছি এই নামাজটা বই রা না এই বলাই কাজ হবে না আমি তোমাকে আগুনের উদাহরণ দিয়েছি আগুনে যদি সন্তান ঝাঁপ দিত তুমি এই কথা বলে ক্ষান্ত হইতে না তাহলে আমার জাহান নামের আগুনের শাস্তি তোমার কাছে কি দুনিয়ার আগুনের চেয়ে হালকা ছিল আল্লাহ প্রশ্ন আর রাখবেন পরে রুবুল আলমিন জাহান নামের প্রতি শব্দ হিসাবে না ব্যবহার করেছে বুঝে আসলো কিনা ও ভাই একা আমল করে জাননাতে যাওয়া কঠিন কঠিন কেন কঠিন আল্লাহ তা এই ব্যবস্থা রাখছেন কিন্তু কঠিন কেন এই সন্তান কিন্তু আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নারিশ করত অন্য আয়াত আসছে সন্তানটা আল্লাহর কাছে বলল আল্লাহ ইন্না তো আনা আমরা আমাদের এই বড়দের এই যে বাবা মা দেখেন মুরব্বীরা দেখেন এই নেতা দেখেন এদের অনুসরণ করেছি এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে পরিচালিত করেছে পথগ্রস্ত করেছে গুন্ডা করেছে আপনার কাছে আমাদের নিবেদানা আল্লাহ এদেরকে ডবল শাস্তি দেবেন ডবল শাস্তি দেন কেন এক শাস্তি দিবেন তারা আমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা এই না শাস্তি হচ্ছে আমাদেরকে ভুল পথে পথে পরিচালিত আপনি তাদের উপর আপনার লালচ দর্শন করেন কঠিন কোনোভাবেই যেন তাদের উপর কোন রকমের দয়া না করেন একটা কারা বলবে ভাই নিজের অধীনস্থরা নিজের সন্তানরা আপনি যাদের দায়িত্বশীল তারা বলবে আল্লাহর কাছে এই নালিশালিশের বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত যদি থাকে তাইলে ছেড়ে দেন সন্তানদেরকে যা ইচ্ছে তাই করুন আর যদি মনে হয় যে না আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস হিম্মত সামর্থ্য শক্তি কিছুই নাই আমার যদি মনে হয় তাহলে সন্তানদেরকে দুনিয়ার আগুন থেকে যেমনি জয়ের ভেবে বাঁচাইতেন জাহান নামের আগুন আরো কঠিন তার থেকে আরো বয়স বাঁচাই রাখছেন আল্লাহ বিভিন্ন সময়ে যায় যায় অবস্থা হসপিটালে ভর্তি আছে আজকে ভর্তি আমাদের নোয়াদ সাহেবের শালা এক খুব মারাত্মক অবস্থায় আছে তারা যেন সুস্থতা দান করেন একটা বিশেষ খবর দিয়ে আপনাদেরকে আসলে এটা নিজের মনের উচ্ছ্বাস প্রকাশ করা আপনাদের সাথে শেয়ার করা নিজের প্রথম সন্তান যখন হয় সাফওয়ান দেখেছেন অনেক খুব খুশি লাগছে বাচ্চা ছেলে কিন্তু মনে মনে খুব ভেতর একটা আশ্বাস ছিল যে হ্যাঁ প্রথম যদি মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ একজন বাবার জন্য একচে বড় সুসংবাদ আর কি হইতে পারে প্রথম ধাপ এটা রসুল বলেছেন যে তিনটা মেয়ে উপযুক্ত করে তাদেরকে যখন উপযুক্ত পাত্রস্ত করবে আমাদের দুইজন তাইলে কি হবে যাও ঠিক আছে দিয়ে দিলাম যাও দুইজন যদি হয় তাও চলবে যাও অত্যন্ত স্বার্থপরের মতো মনে হবে কথাগুলা আখরা লাইনে এই স্বার্থপর না হওয়ার উপায় নাই ওই বাচ্চাগুলো যখন হয় এত আনন্দ লাগে হাদিসের কথা হিসেবে এই বাচ্চাগুলো পিছন থেকে জামা টেনে ধরবে আল্লাহর কাছে আমার বাবা দুনিয়ায় আমাকে অনেক আদর করছেন মহাব্বত করছেন তালিম দিচ্ছেন তরবিয়ত দিছেন উপযুক্ত পাত্রের হাতে দিব না বায়না ধরবেন আল্লাহ আল্লাহ তারা মাফ করে দিবে ওই বাচ্চাগুলোর দিকে তাকায় তাকিয়ে ভাবি আল্লাহ এরাই তো আমার সেই সম্পদ আমার এই তিনটা মেয়ে বরংটা দশ বছর হইল আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মাদীবের পর এসার আগে আসার ভাই আপনি বসে। শেষ সবক ছিল কোরআন আজকে শেষ পৃষ্ঠাটা আলহামদুলিল্লাহ একজন বাবার জন্য একচেয়ে বেশি বড় গর্ব আর কিছু হইতে পারে কিনা আমি জানি না যে হাফেজ সন্তানের বাবা শুধু মেয়ের বাবা হাফেজ মেয়ের সন্তানের বাবা কারণ ওই যে ক্যামতের দিন আল্লাহ তার হাফের বাবাকে সম্মানিত করবেন স্বার্থ কথাগুলো কিন্তু জানি না ইমানদার কিনা দাবি করি এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য এটা এই জন্য বলতেছি ভাই এই আগ্রহ সবার হওয়া উচিত যা আমার সন্তান যেন এমন হওয়ায় যে দিন আমার জামাকাপড় টেনে ধরতে পারে আমার বাচ্চাদের জন্য একটু দোয়া চাই আমাদের কাছে আপনারা তো আপনাদের বাচ্চাদের জন্য দোয়া চাই দোয়া করি আমাদের বাচ্চাদের জন্য একটু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদেরকে আর আমি হাক্কানি বানান প্রত্যেকটাকে এরা যেন কারো বাচ্চা না সকলের বাচ্চার জন্যই বলি কারো বাচ্চা এই কথা বলে রব্বানা হাবলানা তারা এই কথা বলে যে আল্লাহ আমাদের সন্তান আমাদের বিবি আর আমাদের চোখের শীতলতা চোখ ঠান্ডা হয় এই সন্তান গুলা প্রত্যেকের সন্তানের জন্য এরকম দোয়া করা উচিত আল্লাহ তারা প্রত্যেকের সন্তানকে ওইরকম দিনদার মেক্কার মুক্তি পরেজগার বানাই দেন যেন তারা ቂያমাতুল دین অভিযুক্ত করিনা হয় জান্নাতে যাও জান্নাতে নেওয়ার সুপারিশকারী হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করনা আ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি মাইনাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আব্দিকা ওয়া রাসূলুহু আল্লাহু সাল্লি اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك اللهم اجفنا بحلالك عن حرامك وأغلنا بفضلك عمن سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخ والجبن وغلبة الدين وقهر الرجال اللهم لا تدعنا في مقامنا هذا ذنب لا اله الا انت ولا همما الا فرجته ولا دينن الا قضيته ولا إلا قضيتها ويسرتها هيسر امورنا واشرح صدورنا واجعلنا الراشدين لا الله الحليم لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك مجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إث والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেবেন নিশ্চয় অপরাধ করেছি মাওলা নিশ্চয় গুনাগার কোন সন্দেহ নাইফার করি তাও বাড়ি জিন্দিগি তার গুনা আপনি মাফ করে দেবেন কাউকে ডাক দিয়ে না মাওলান ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি বানাইয়া দেন আমাদের সন্তানদেরকে মুক্তি পরেজগার বানাইয়া দেন সন্তান আপনার কাছে আমাদের বিরুদ্ধে নারিশ করেন না হয় আপনার কাছে যেন সুপারিশ করেনা হয় আল্লাহ আমাদের সন্তানদেরকে ওই রকম বানায় আছে আল্লাহ বানা নিয়ে সমস্ত রকমের খারাপ আমল থেকে তাদেরকে হেফাজত করেন খারাপ সংসদ থেকে তাদেরকে হেফাজত করেন সমস্ত রকমের খারাপ উপকরণ তাদের জন্য কঠিন বানাইয়া দেন সমস্ত রকমের খারাপ উপকরণ সংগ্রহ করা তাদের জন্য কঠিন করে আনেন দিনের মহাব্বত দিলের মধ্যে বসাইয়া দেন আয় শরিয়তের মহাব্বত দিলের মধ্যে বসা দেন বাবা মা এ অনুকরণ অনুসরণ করার তৌফিকেনা আয়ত করেন বাবা মাকে মহাব্বত করেনা বানাইয়া দেন বিপদ থেকে